একদিন ডাকলেন ডাকে বললেন কসম আমি তোমাকে ভালোবাসি সোহান আমরা নবী সালামকে ভালোবাসার জন্য পাগল আর নবী সালামে বলতেছে আমি তোমারে ভালোবাসি সোহান আমি একটা উপদেশ দিচ্ছি সেটা কি আল্লাহ মহাজ বলেন আমি মৃত্যু পর্যন্ত কোনদিন ফরজ সালাতের পরে এই জিকির বাদ দিই নাই সোহান আমরা আল্লাহ এই জিকির জানি না আল্লাহ আল্লাহরা পরবর্তী সোলা পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে জোহরে পড়বেন আসর পর্যন্ত আল্লাহর জিম্মায় আসরে পড়বেন মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মা মাগরিব পড়বেন এসা পর্যন্ত আল্লাহর জিম্মা এসা পড়বেন ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবেন বলেন মান কারা আয়সি তুবাহ কোন ব্যক্তি যদি আয়াত কুর্সি পরে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোন জিনের বাধা নাই আয়াত কুর্সি পড়তে হবে প্রত্যেক ফরস চলাতের পর নবী নির্দেশ দিয়েছেন প্রত্যেক ফরজ চলাতের পরে সুরাল নাস এগুলো ব্যবহার করবেন আর জোহর আসর আশায় একবার করে আর ঘুমানোর সময় তিনবার করে এই তাবিজ নাম শিখিয়ে এই তাবিজ নিজের তাবিজ নিজে ব্যবহার করবেন টাকা পয়সা লাগবে না ওই পাঁচ টাকা দশ হাজার টাকা দিয়ে লাগবে না এটা আল্লাহ সকল সর্বরোগের তাবিজ দিতে গেলে আপনার তিরিশ হাজার টাকা লাগবে একদিন আপনাদেরকে বলছি না যে এক লোক হারাই মিলছে হাজার তাবিজ আবার আমার কাছে আসছে হুজুর ওই তাবিজ তো শেষ তাবিজও শেষ আমার ব্যবসা বাণিজ্য শেষ ওই তাবিজ যতদিন ছিল আমার ব্যবসা বাণিজ্য দিতাম এক তাবিজের ব্যবসায় তো এক মাসের খরচ হয়ে যায় কি বলেন তিরিশ টাকা এক তাবিজের ব্যবসা কি যে সেরিকের ব্যবসা আমি আসলাম কেশের জন্য আর আমাকে বলে কি আমাকে কয়েক চুরাল এক্লাচ করতে চুরাল নাচ ভরতে আমি আসল তিরিশ টাকা টাকার তাবিজ হারাই আমি পাগল কারণ বড় হুজুর মনে করে আসছে কিনা আসলে মনে হয় এই হুজুর কিছু জানে না জানলে তো আমাদের তিরিশ টাকা তাবিজে দিয়ে দিত বুঝতে পারছেন তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে এগুলো হলো আতবার আস খরচ চলাতে পরে যে